আয়েশা রাজিআত আলাহতে বর্ণিত যে হিন্দা বিন্তু উতবা বলেন হে আল্লাহ রসুল আবু সুফিয়ান একজন কৃপণ লোক আমাকে এত পরিমাণ খরচ দেন না যা আমার ও আমার সন্তানদের জন্য যথেষ্ট হতে পারে যতক্ষণ না আমি তার অজান্তে মাল থেকে কিছু নেই তখন তিনি বললেন তোমার ও তোমার সন্তানের জন্য ন্যায়সঙ্গতভাবে যা যথেষ্ট হয় তা তুমি নিতে পারো